ামালাইকুম আরমতুল আলহামদুলিল্লাহ সারা বিশ্ব টিভি সম্মানিত দর্শক মন্ডলি আপনাদের সামনে রিয়াদুস আলহীন থেকে এখনাশের অধ্যায় আলোচনা করছিলাম দরস পেশ করছিলাম পূর্বের দর্শ যে বিষয়ে আলোচনা করেছি কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি যে হাদিসগুলি প্রমাণ করে যে আল্লাহ রবুল আমাদের কি আমাদের বাহ্যিক কোনো জিনিস দেখেন না আমাদের যেটা দেখেন সেটা হলো আমাদের নিয়তের দিকে দেখেন নিয়াত এই হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করেছি আর এরপরে আরো চারটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি পঞ্চম নম্বর হাদিস যেখান থেকে আজকের আলোচনা শুরু হবে হাদিসটি ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তিনি নিয়ে এসেছেন আনাস রাজি আল্লাহ হতে তিনি বলেন আল্লাহ নবী সাহসাল্লাম বলেছেন যে আমরা যখন তাবুক যুদ্ধ থেকে যখন আমরা ফিরে আসতেছিলাম তখন আল্লাহ নবী সালাম আমাদেরকে বললেন যে কিছু মানুষ মদিনাই এমন রয়ে গেছে যে আমরা যতগুলি গিরিপথ এবং উপত্যকা ওয়াদি আমরা অতিক্রম করছি না কেন জেহাদের জন্য তবে ওই সমস্ত মানুষগুলি আমাদের স্বভাবের সাথে তারা শরিক আছে কারণ তারা ওজোর বশত ওজরের কারণে তারা আমাদের সাথে জেহাদে আসতে পারে পারেনাই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 চোখ খুলে নেই বিধায় ওই ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে তার অন্তরে আফসোস হচ্ছে হায় আমি তো প্রত্যেক দিন আদায় করি কিন্তু আজকে উঠতে পারলাম না তো তার সৎ কাজের নিয়তের কারণে এবং ওজোর বসতে সেটাকে করতে না পারার পরেও আল্লাহ তাকে পরিপূর্ণ সবাব দেবেন সুবাহ আখরিদি সজিদু রাহুল বুখারী ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উনি হাদিস এসেছেন হাদিসি বর্ণনা করেছেন আবু ইয়জিদ মা উনি বলেছেন যে উনি এবং তার আব্বা এবং তার দাদা সকলে কি ছিলেন সাহাবি ছিলেন উনি বলছেন কান আবি আমার পিতা কিছু দিনার বের করলেন এবং সেই দিনারটি নিয়ে বিহা ওই দিনারটি উনি সাদকা করতে চান কিছু দিনার কিছু পয়সা উনি সাদকা করতে চান তো এই উদ্দেশ্যে উনি ফওয়াজ আহা ইন দারুল ইনফেল মসজিদে মসজিদে যেয়ে একজন ব্যক্তিকে সেই দিনার দিয়ে আসছে যে এই ডিনারটা আমার পক্ষ থেকে তুমি কোন গরিবকে সদকা করে দিও এখন যেই ব্যক্তির কাছে টাকাটা রেখে এসেছে আমি গরিব মানুষ আমার টাকা দরকার আমাকে সদকা দেন তো ওই ব্যক্তি তাকে সদকাটি দিয়ে দিয়েছে বলছেন আমি ওই টাকাটি নিয়েছি নিয়ে আসার পর যখন আব্বা জানতে পারলেন যে মান অর্থাৎ ছেলেই ওই সদকার টাকা নিয়ে চলে আসছে তো তিনি তো তোমাকে দেওয়ার জন্য টাকাটা দিয়ে আসছি রসুলাম তো বিষয়টা তাদের কাছে একটু অস্পষ্ট সৎকা না একটা গরিবকে দেওয়ার জন্য আর সেই টাকাটি আমার ছেলে নিয়ে আসে। তো বিষয়টা কেমন হলো এ বিষয়ে এই বিষয়টা স্পষ্ট জানার জন্য উভয় আল্লাহ নবী সালামের কাছে গিয়ে বললেন যে এই ঘটনাছ বলছে অর্থ নেই টাকা নেই আর দার আমি নিয়েছি আল্লাহ আকবর আল্লাহ নবী সাল বলছেন তুমি যে সৎকা করেছো কেন আল্লাহর সন্তুষ্টের জন্য সৎকাটা গরিবকে দা জন্য নিয়োগ করেছো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 তাহলে পিতা তার জাকাতের টাকাও সন্তানকে দিতে পারবে কিন্তু পিতা গরিব সন্তান তাহলে সন্তানের দায়িত্ব পিতামাতার লালন পালন করা বিধায় তাকে থেকে নয় মূল পকেট মা বাপকে খাওয়াতে হবে জাকাত দেওয়া যাবে না কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় সেই সন্তানের লালন পালন করার দায়িত্ব পিতার উপর নেই বিধায় পিতা যদি ধনী হয় সন্তান যদি গরিব হয় তাহলে শরীয়তে পিতা বাচ্চাকে জাকাত দিতে পারবে হঠাৎ ক্রমে দেখা গেল যে সেটা তার ছেলের হাতেই চলে গেছে এখানি একটা আমরা পলামায় একান দলিল পেশ করেছে সেটা হলেই কোনো ব্যক্তি জাকাত দিতে যেয়ে এমন একজন ব্যক্তিকে জাকাত দিয়েছে পরবর্তীতে জানা গেল যে ওই ব্যক্তি আসলে যেহেতু আদায় হয়ে যাবে ওই ব্যক্তির দায়িত্ব যে সে তার হকদার ফির মিসকির না হওয়ার পরেও কেন সে নিলো এটা তার ব্যাপার এর গুণা তার হবে কিন্তু যে সদকা করেছে তার সদকা হয়ে যাবে এই হাদিস প্রমাণ করে নাই না সে অন্তরে সংকল্প করেছে যে আমি জাকাত দিতে চাই এরপরে সপ্তর নম্বর হাদিস সেটা হলে আবি আল্লাহ উনি এমন একজন সাহাবি যে আল্লাহ নবীলাম দজন ব্যক্তিকে দুনিয়ায় জানাতে সুসংবাদ দিয়েছেন তার ভিতরে করেছিলেন। তো সেই মুহূর্তে সেই বৎসরেই আমি অসুস্থ হয়ে পড়েছি সাদবিনে কি হয়েছি অসুস্থ হয়ে পড়েছি তো আল্লাহ নবী আমাকে দেখতে এসেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তাকে ইয়াদত করা অসুস্থ রুগীকে দেখতে যাওয়া শরীর থেকে এটা শুনল তো আল্লাহ বলেন যে আল্লাহ বললেন আমি আল্লাহ নবী সাল সালামকে বললাম আল্লাহ হে মা তারা আপনি দেখছেন আমি কঠিন অসুস্থ লিপ্ত হয়ে গেছি আমি কত জটিল রোগে আক্রান্ত হয়ে গেছি আপনি তো অনুমান করছেন ওনাছেন হে আল্লাহ জটিল আমি অনেক অর্থের অধিকারী আমার কাছে অনেক মাল আছে আর আমার ওয়ারিস শুধুমাত্র আমার একটি মেয়ে আর কোন আমার যতগুলি সম্পদ আছে এই সমস্ত সম্পদ থেকে দুই ষুলুস দুই তৃতীয়াংশ অর্থাৎ সমস্ত অর্থকে তিন ভাগ করে দুই ভাগ আমি যদি আল্লাহর রাস্তায় দান করে দেই তাহলে এটাকে আমি করতে পারবো কল আল্লাহনবী ইসলাম করা যাবে না আল্লাহ ইসলাম বলছেন করা যাবে না উল্টু আর আসাম আল্লাহ উনি বললেন হে আল্লাহ আসলাম মাল আমি করে দেই ाम सद वसुलुस, तुम तुम वारिस आदर के सम्पत्ति वाला रेखे जावा रेखे दुनिया चले जाओ अन्न थरीब ए फर्ती মানুষের কাছে যে হাত পাঠবে এরপরে আল্লাহ বললেন দেখো তুমি যাকেই খরচ করো না কেন যার উপরেই তুমি খরচ করবে না কেন সেই খরচের পিছনে যদি তোমার উদ্দেশ্য থাকে আল্লাহ তুমি যাকেই খরচ দাও যার পিছনেই খরচ করো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 স্ত্রী কে মুখে সব পাবেশাল যাব। অর্থাৎ আমি কি এখানে থেকে যাব। কলা আল্লাহ নবী সালাম বলছেন আল্লাহ ইসাম বলছেন তুমি যদি তোমার সাথীদের পিছনেও রয়ে যাও আর এর পরেজি যদি তুমি কোন একটি ভালো কাজ করো আর এই কাজটা যদি আল্লাহ কাজ করার কারণে আল্লাহর নিকটে তোমার মর্যাদা এবং তোমার দারাজাক আল্লাহ নিকটে আল্লাহ বৃদ্ধি করে দেবেন সোহান আল্লাহ বলে আল্লাহ আর আমার মনে হয় আল্লাহাম উনি তো মৃত্যু কার কখন আসবে এটা কে জানেন আল্লাহ আল্লাহাম বলছেন যে হয়তো বা এমন হতে পারে যে আল্লাহ উপকৃত হবে আর তোমার দ্বারা কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে এরপরে আল্লাহ আল্লাহ আল্লাহ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 হাদিস থেকে প্রমাণ পালাম যে রুগীকে দেখতে যাওয়ার সন্ন্যত যখন দেখতে গেলেন যখন ওনাকে ইয়াদত করতে গেলেন তখন সাহাদ বিন আবি আকাস আল্লাহ নবী সালাম কাছে মশলা জিজ্ঞাসা করলেন দান করার ক্ষেত্র সম্পর্কে এখান থেকে ওলামা একরাম যে দলিল নিয়েছেন বা আমরা যেটা দলিল নিতে পারি সেটা হলেই যে কারো যদি কারো কোনো বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না থাকে না জানা থাকে তুমি যদি কোনো বিষয়ে না জানো তাহলে যে জানে তার কাছে জিজ্ঞাসা করে নাও সাহদিন আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন ওনাকে জিজ্ঞাসা করলেন যে আমি কতটুকু মালের আমি ওসিহত করতে পারি ওসিহত বলতে মানুষ যখন মারা যায় তো মারা যাওয়ার পরে যে সম্পত্তি রেখে যায় এই সম্পদ কারা পাবে এটা আমাদেরকে নির্ধারিত করে দিয়েছে স্ত্রী এতটুকু পাবে সন্তান এতটুকু পাবে পিতামাতা মাতা এতটুকু পাবে ভাইয়ের এতটুকু পাবে তো সাব মিলামী অকাশ মনে করলেন যে আমার একটা মেয়ে শুধু আছে আর অনেক অর্থ আমার কাছে আছে তো আমি এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ অর্ধেক পর্যন্ত মাল সৎকা করতে চেয়েছেন আল্লাহ আলমী বলছেন না তুমি এমনটা করোনা এখান থেকে যে দলিল পায় সেটা হলো এই যে আল্লাহ পাক যদি কাউকে ধনী বানাই তার ওয়ারিসদের মাঝেই এই সম্পদটি বন্টন হবে এটাই শরীয়তের বিধান হ্যাঁ সে যদি এর অতিরিক্ত কোন ওসিয়ত করতে চায় অর্থাৎ ওয়ারিস সারা ওসিহত করলো আমার টাকা দিয়ে একটা মসজিদ বানিয়ে দাও আমার টাকা অমুক একটা গরিবকে দাও আমার টাকা অমুককে দাও এরকম একটা ওসিয়ত ওসিহতটা হতে হবে ওয়ারিসদের ক্ষেত্রে নয় ওয়ারিস সারা অন্যদের ক্ষেত্রে করতেই হবে এমনটা নয় সম্পদ যদি বেশি থাকে অনেক বেশি থাকে তাহলে আর যদি সম্পদ কম থাকে তাহলে না করে ওয়ারিসদের মাঝে বন্টন করা এটাই উত্তম বেশি তো আল্লাহ নবী সাসাম বললেন যে তুমি সবগুলি মাল আল্লাহ রাস্তায় খয়রাত করে দান করে এরপরে তোমার ওয়ারিসদেরকে ভেকারি অবস্থায় রেখে যাওয়া এটা উত্তম নয় আল্লাহ ماذا ইয়া আসআলুনাকা মাযা ينফিকুন কুন মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনে السبিল আল্লাহ পাক বলছেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করছে যে খরচ কাদের উপর করব আপনি তাদেরকে বলে দেন যে তুমি খরচ করো তোমার পিতা খরচ তাহলে জাকাতের টাকা মুখামাকি হয় তাহলে আমি যদি আমারে এই জাকাত এবং সদকার টাকা নিকটতম আত্মীয়তার মাঠে যদি বন্টন করি তাহলে আমাদের দুটা নেকি হবে কেমন নেকি একটা নেকি হবে সদকা করার আর আর নেকি হবে আপন আত্মীয়জনের হক আদায় হয়ে যাবে নিকটতম আত্মীয় স্বজনের সঙ্গে সৎ আচরণ শিলারাহমি করার এটার আল্লাহ স্বাব আল্লাপাকিবেন তাহলে আমরা যা দান খয়রাত করব আমাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ হকদার হয় তাদের নিকটেই দান খয়রাত করা এটা বেশি উত্তম অষ্টম হাদিস হাদিসটি আবু হর আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ বলেছেন তোমাদের শরীরের দিকে দেখেন না কে মোটা কে পাতলা কে গরু আর কে কালো কে শক্তিশালী কে কোন দেশের শরীরের দিকে দেখেন কেমন এটা আল্লাহ দেখেন না আমলের দিকে দেখেন তাহলে এই হাদিস যেহেতু অধ্যায় চলছে সমস্ত আমল কার জন্য নিয়ত হবে আল্লাহ দেখবেন না তাই আমাদের সকলের উচিত আমরা দিনের সাথে যেই কাজগুলি আমার সম্পাদন করব এই সকল কাজ যেন এর পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য হয় আল্লাহ রব আলিনের সন্তুষ্ট অর্জন করা এরপরে কোন ব্যক্তি সে ইউকআ লড়াই করে কেন সাজা বাহাদুরি দেখার জন্য শক্তি মানুষের সামনে প্রকাশ করার জন্য ওয়ুকআল হামি আর একজন ব্যক্তি লড়াই করে কেন বংশকে রক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় জেহাদ বলে গুন্য কোনটা হবে ঠিক আছে কোন জেহাদটা কোন লড়াইটাকে আল্লাহর রাস্তায় লড়াইয়ে জেহাদ বলে গুন্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন মান কাতালা লি তাকুনা kalimatullah hiyal ulia فهو লড়াই করবে কতল করবে তার উদ্দেশ্য কি kalimatullah hiyal ulia আল্লাহর каলিমা বলন হয় আল্লাহর каলিমা কাকে উচ্চ করার জন্য যে ব্যক্তি করবে লড়াই করবে ওই লড়াইটা হবে ফি সাবিলিল্লাহ বিধাই কেউ যদি শক্তি দেখানোর জন্য বংশের জন্য বশের জন্য এবং মানুষকে দেখানোর জন্য কেউ যদি লড়াই করে তাহলে সেই লড়াই জেহাদ বলে গণ্য হবে না তাহলে জেহাদের মতো এমন একটি গুরুত্বপূর্ণ তার নিয়ত কি এটা দেখবেন তো এরকম প্রত্যেকটি আমলটি হলো নিয়তের উপর নির্ভরশীল বিধায় আমরা আমল করার পূর্বে আমাদের নিয়তটাকে একমাত্র আল্লাহ জন্য এটা খালেজ করা দরকার এক অনিষ্ঠ আল্লাহর ইবাজতের উদ্দেশ্য সেটা করা আলমিন আমাদের নিয়তটা যেন খালেজ করে দেন এবং আল্লাহাক যেন আমাদেরকে তার দিনের উপর আমল করার তৌফিক দান করেন আজকে এখানেই বাকি আলোচনা পরবর্তীটা আপনাদের সামনে আবার আসবে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আলমিন আসসালামিকার